আনাস ইবনু মালিক রদিল্লাহ তালাহে বর্ণিত তিনি বলেন আমরা মাররুজ জাহারান নামক স্থানে একটি খরগোশের পেছনে ধাওয়া করলাম লোকজন তার পেছনে ছুটলো এবং তারা ব্যর্থ হলো এরপর আমি তার পেছনে ছুটলাম অবশেষে সেটি ধরে ফেললাম এরপর আমি এটিকে আবু আবুতলহার নিকট নিয়ে এলাম তিনি এটির উভয় রান ও নিতম্ব নবী সাল্লাহাম এর নিকট পাঠালেন তিনি তা গ্রহণ করলেন